আনা সিবনু মালিক রদিলতালন হতে বর্ণিত তিনি বলেন তিন জনের একটি দল নবী সাল্লাহ আলাইস্লাম এর ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য নবী সাল্লাহ আলাইস্লামের স্ত্রীদের বাড়িতে আসলো যখন তাদেরকে এ সম্পর্কে জানানো হলো তখন তারা ইবাদতের পরিমাণ কম মনে করল এবং বলল নবী সাল্লাহু আলাইস্লাম এর সঙ্গে আমাদের তুলনা হতে পারে না কারণ তার আগের ও পরের সকল গুণা ক্ষমা করে দেয়া হয়েছে এমন সময় তাদের মধ্য থেকে একজন বলল আমি সারা জীবন রাতভর সালাদ আদায় করতে থাকবো অপর একজন বলল আমি সবসময় সম পালন করব এবং কখনো বাদ দেব না অপরজন বলল আমি নারী সংসর্গ ত্যাগ করব কখনো বিয়ে করব না এরপর রসিল্লা সাল্লু আলয়সাল্লাম তাদের নিকট এলেন এবং বললেন তোমরা কি ওইসব লোক যারা এমন এমন কথাবার্তা বলেছ আল্লাহর কসম আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে তার প্রতি বেশি অনুগত অথচ আমি সম পালন করি আবার তা থেকে বিরত থাকি সালাত আদায় করি এবং নিদ্রা যাই ও মেয়েদেরকে বিয়েও করি সুতরাং যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ করবে তারা আমার দলভুক্ত নয়